আবদুল্লাহ ইবনু উমর রাজিয়াল তাহ তাকে আরও বলেছেন যে নাবী সাল্লাহ যুতু জুতুআ অবতরণ করতেন এবং এখানেই রাত যাপন করতেন আর মক্কায় আসার পথে এখানেই ফজরের সালাত আদায় করতেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সালাত আদায়ের সেই স্থানটা ছিল একটা বড় টিলার উপরে যেখানে মসজিদ নির্মিত হয়েছে সেখানে নয় বরং তার নিচে একটা বড় টিলার উপর